ইবনু আম্বাস ওয়াদা তালা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম অন্তিম রোগের সময় এক টুকরা কাপড় মাথায় পেঁচিয়ে বাইরে এসে মিম্বরে বসলেন আল্লাহর প্রশংসা ও সানা সিফাত বর্ণনার পর বললেন জানমাল দ্বারা আবু বকর ইবনে আবু কুয়াফার চেয়ে অধিক কেউ আমার প্রতি ইহসান করেনি আমি কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম তবে ইসলামের বন্ধুত্বই উত্তম আবু বকরের দরজা ব্যতীত এই মসজিদের ছোটো দরজাগুলো সব বন্ধ করে দাও